ভিক্ষার দরজা খুললে তার জন্য আল্লাহ দারিদ্রের দরজা খুলে দেবেন এটা গ্যারান্টি সে একদিন না একদিন হবে আল্লাহ তাকে ফকির বানাবেন কারণ এখন অপ্রয়োজনে আল্লাহ এমন করবেন যে সে প্রয়োজনে চাইতে যাবে যাবে। সে ফকির হয়ে এখানে আমরা তার যে ভয় করলে হবে না দান করলে আমার মাল কমে যাবে তা না আমি দান করবো আল্লাহ বরকত দেবেন আবু হর রাজি আল্লাহ তালু একটা হাদিস বলছেন বাইনা সাহাবা। হাদি কাতা ফুলান এক লোক মরুভূমিতে ছিল হঠাৎ করে মেঘ দেখলো আর সেই মেঘ থেকে আওয়াজ এলো অমকের বাগান করো অমুকের বাগানে গিয়ে তিলকা সার সরাজ মা তারপরে দেখা গেল কি যে হ্যাঁ এক বাগানে গিয়ে মেঘ বর্ষণ করলো তারপরে দেখলো যে সেখান থেকে এক নালা হয়ে গেছে নালা সেই নালাবে পানি যাচ্ছে তারপরে ফা আল মা সেই পানির সাথে সাথে সে গেল গেল ফাইজা রাজুলুন ফি দেখা এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে আছে ইউ হাউল মা বেমে ছাতে কোদাল দিয়ে নিজের ওই পানিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিজের বাগানে সেচ করছে আব্দাল্লাহ লোকটা বলল হে আল্লাহর বান্দা মাসমুক। তোমার নাম কি কালা ফুলান সে বললো আমার নাম এই আর সেই নামই সে মেঘ থেকে শুনেছিল তারপরে জিজ্ঞেস করছি নামি শুনলাম যে মেঘ থেকে তোমার বৃষ্টি বর্ষণ হলো যে পানি তুমি এই যে বাগানে সেচ করছো ওই মেঘ থেকে আমি শুনলাম তোমার নাম যে অমক লোকের বাগান চিন্তিত করো তো তুমি এমন কি কাজ করো যে তোমার নাম ধরে এইভাবে আল্লা তালা খাস ভাবে মেঘ পাঠিয়ে বৃষ্টি বর্ষণ করলেন কি এমন কাজ করো তখন সে বললো আমার এই বাগান থেকে যে ফল ফসল হয় এই ফল ফসলকে আমি তিন ভাগ করি তিন ভাগের এক ভাগ আমি কি করি ফকির মিসকিনকে দান করি আলু আনাসা আর তিন ভাগের এক ভাগ আমি আমার আমার পরিবার সহ ভক্ষণ করি। ও আর এই বাগানের গাছ লাগানোর কাজে কাজে আমি তার করি। এখানে যে যে কথা বলা আল্লাহ খাস ভাবে নাম নিয়ে বললেন যে অমুকের বাগান সিঞ্চন করো কেন যেহেতু সেই বান্দা আল্লাহর খাস বান্দা ছিল আর সেই বান্দা এই কাজ করতো নিজের বাগানের ফল নিজে একা খেতো না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 আপনাকে আল্লাহ বিশেষভাবে আপনার ফল ফসল আল্লাহর পক্ষ থেকে রক্ষা হবে বলছেন রাসুল্লাহ সালিয়া বলেছেন وَيَقُولُ الْآخَرَ اللَّهُمَّا أَعْطِي مُمْسِكًا تَلَفَا امون کنو دن نئي جدن نئي شوکالي اسمان دوتو فرستا عبوطرون حائنا عبوطرون کرنا اور عبوطرون کري ایک جن بولن اے اللہ تمی دان کاری کے دان شل کے تار بینی موئی داو جو خونی دان کچھے تخون تار بینی موئی داو আর যে ব্যয়ুণ্ঠ যে দান করতে চায় না তাকে ধ্বংস দাও একজন দোয়া আর একজন আর যে ব্যয়ুণ্ঠ কৃপন কুঞ্জুস তার জন্য বদোয়া করা হয় আর ফেরিস্তুয়া দোয়া বুঝতেই পাচ্ছেন। আল্লাহ তালা বলেছেন এটা হাদিসে কুদ্সি রসুল বলছেন কাল আজ আজাল আল্লাহ বলেছেন তুমি খরচ করো আমি তোমার পেছনে খরচ তুমি বান্দার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব। তুমি যদি জন্য করো আমি তোমার খরচ মিসকিন তার মানে হলো আল্লাহ তালা কোরআনে বলেছেন না বলো আমার রব যাকে ইচ্ছা তাকে প্রশস্ত রুজি দান করেন আর যাকে ইচ্ছা তাকে রুজিতে সংকীর্ণতা দেন এটা আল্লাহর ইচ্ছা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 বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যেতে পারে প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর বাকি কথা সামনে রাখবো সাথে থাকুন। মন্ডলী যে কথা বলছিলেন আল্লাহ তালা বলেছেন তুমি গরিব মিসকিনকে খরচ করো আমি তোমার জন্য খরচ করব। খরচ তুমি করলে আমি খরচ করব। সেই কথাটা কোরআন এর আয়তে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ যার জন্য রুজি প্রশস্ত করেন আর যার জন্য সংকীর্ণ করেন মাল কমে যাবে তা নয় তুমি দান করলে আমি তোমার পেছনে আমি দান করতে থাকবো তোমাকে তোমার মাল কমে যাবে না এটা আল্লাহর ওয়াদা কমান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 এবং মহা সোরা দুশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ কথা বলেছেন যে আল্লাহ বিপুল দাতা মহা জ্ঞানী ওয়া তিনি বিপুল দান করতে পারেন আর আলিম মহাগাতা তিনি সবকিছু জানেন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 যাদের প্রত্যেকটির মুখে লাগাম লাগানো থাকবে সাতটা দিলে একশত গুণ বেশি সাতশোটা উঠনি পাবে যাদের প্রত্যেকটার মুখে লাগাম লাগানো থাকবে সহি মুসলিমের হাদিস আল্লাহ বলছেন আলামিয়া আলামে ওরা কি জানে না যে আল্লাহ তালা তার বান্দাদের কাছ থেকে তৌবা কবুল করে থাকেন বান্দা যখন তৌবা করে আল্লাহ তালা তোবা কবুল করে থাকেন তার একটা নাম হচ্ছে তাওয়াব। তবা কবুলকারী কাত এবং গ্রহণ করে থাকেন নিজের ডান হাতে গ্রহণ করে থাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ডান হাতে গ্রহণ করে থাকেন আর আল্লাহ হচ্ছেন তবা গ্রহণকারী মহাদয়া ময় হাতের কথা বললাম না আল্লাহ আল্লাহর হাত আছে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 যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ কিছু দান করে মিন নিজের পবিত্র উপার্জিত অর্থ থেকে দেখেন দান কবুল হওয়ার শর্ত হল যে আপনি যে দানটা করবেন সেটা পবিত্র হতে হবে অপবিত্র অর্থ আল্লাহ কবুল করেন না ব্যাংকের সুদগুলো নিয়ে আল্লাহর রাস্তায় দান করবেন আল্লাহ কবুল করবেন নাকি ব্যাংকের সুদ আপনার দান বলে দেওয়া হবে না সবের নিয়তে দেওয়া যাবে না আল্লাহ কবুলও করবেন না পবিত্র অর্থ হতে হবে আর দু নম্বর শর্ত তাতে থাকতে হবে আপনি কার জন্য দিচ্ছেন আল্লাহর জন্য নাম নেওয়ার জন্য দিচ্ছেন না ভোট নেওয়ার জন্য দিচ্ছেন না কিংবা আর কোনো উদ্দেশ্যে দিচ্ছেন না দিচ্ছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আপনি দিচ্ছেন তাহলে পবিত্র জিনিস দিতে হবে হালাল উপার্জন থেকে আপনাকে দান করতে হবে এবং আল্লাহর ওয়াস্তে দিতে হবে তাহলে সেই দান তারপর আল্লাহ তালা সেই দানকে লালিত পালিত করে বর্ধন দান করতে থাকেন বৃদ্ধি করতে থাকেন কামায়ুরাবিম ফুল যেমন তোমাদের নিজ মেষশাবক অশ্বসাবক কিংবা উটের বাচ্চা ছোট বাচ্চাকে মানুষ করে লালন পালন করে আস্তে আস্তে আস্তে আস্তে বড় হয় হয়। হাত্তা কু না মিসলাল জাবাল শেষ পর্যন্ত সেই অতটুকু দান কতটুকু দান বললাম খেজুর পরিমাণ দান পাহাড়ের মতো হয়ে যায় খেজুর পরিমাণ দান পাহাড়ের মতো হয়ে যায় আল্লাহর ব্যাংকে গিয়ে এতবার বাড়ে তো স্টেট ব্যাংকে ইউকো ব্যাংকে আপনার যা বারে বারে বুঝতেই পারছেন দুনিয়ার বুকে আর আল্লাহর ব্যাংকে দিলে পরে আপনার এতবার বারে যে খেজুরটা পাহাড়ে পরিণত হয়ে যায়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 আর প্রথমত কথা হলো আপনি যখন জানবেন যে জিনিসটা পবিত্র নয় তখন আপনি আল্লাহর পথে দানের নিয়তে দান করবেন না তার মানে সবের নিয়তে দান করবেন না আপনি সেটা কেবল আপনি সেই মাল থেকে মুক্ত হওয়ার জন্য এমনি দিয়ে দেবেন মাল নষ্ট করা যায়জ না এই হিসাবে সেই মাল এমন লোককে দেবেন যার জন্য খাওয়া যায় আর তাতে আপনি সবের নিয়ত করবেন না এই হলো নীতি যে আল্লাহ তালা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 কিন্তু অমুসলিমদের শিশু যাদের মধ্যে পাপের বয়স আসেনি এবং মারা গেল নম্বর দুই পাগল যারা দুনিয়ার ভালোমন্দ কিছুই বুঝল না আর নম্বর তিন সেই ব্যক্তি যার কাছে ইসলামের নাম পর্যন্ত গেল না এই তিন শ্রেণীর ব্যক্তিকে ওলামাগুন বলছেন কাল কেয়ামতের দিনে তাদের কাছে বিশেষভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষা অনুপাতে তাদেরকে জান্নাত জাহান নাম দেওয়া হবে আর আল্লাহ তালা জানেন কাকে জাননাতে দেবেন কাকে জাহান নামে দেবেন তারা সেই পরীক্ষায় বলা হচ্ছে তাদেরকে বলা হবে তোমরা আগুনে ঝাঁপ দাও তখন যারা আল্লাহর হুকুম শুনে আল্লাহ যখন বলছেন বিনা দ্বিধায় গিয়ে আগুনে ঝাঁপ দিতে যাবে তারা জান্নাতে। আর যারা ওই যে চালাকি করবে ভাগুনে কেন ঝাঁপ দেবো তাদেরকে আল্লাহ তালা আগে থেকেই আল্লাহ জানেন কারা জাহান্নামে কারা জান্নাতে এই তিন প্রকার ব্যক্তির জন্য এইরকম ফয়সলা ওনার মারা বলেছেন বিশেষ করে তফসির ইবনে কাসিরের ফসলা আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ আ আল আলহি ওসাহী আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি